বাংলার দূরের ও কাছের বিশ্বের যে কোনো অবস্থানে অবস্থানকৃত সমস্ত দর্শক শ্রোতাকে আমাদের নিয়মিত আয়োজনে আমন্ত্রণ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আয়োজন তা হচ্ছে আকিদা আমরা নবী করিম সাল্লি ভাসাল্লামের রাষ্ট্র ব্যবস্থার যে স্বরাষ্ট্র নীতি অনুশীলিত হয়েছিল সেই বিষয়ে আপনাদের সামনে একটি পর্ব উপহার দিয়েছিলাম কথাগুলো আরও অসম্পূর্ণ থেকে যাওয়ায় এ মর্মে আরো একটি পর্ব আপনাদের সামনে উপহার দিতে আমরা প্রয়াস ব্যক্ত করছি আসুন আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এসেছেন শেখ রয়েছেন শেখ হাসান এবং রয়েছেন শেখ আকরামুজামান বিন আব্দালাম আল মদার আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সুপ্রিয় দর্শক আসুন তাহলে আমরা আলোচ্য বিষয় সর্বপ্রথমেই যাচ্ছি শেখ আব্দ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যে বিষয়টি আলোচনা করছি সেই বিষয়টি হচ্ছে একটি দেশ সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং একটি দেশে যত জনগণ রয়েছে মুসলিম অমুসলিম সবার যথাযথ হক প্রদানের জন্য একটি যে কার্যক্রমের জায়গা থাকে তাকেই বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে আমরা সেই জায়গাটি দেখছি যে তা ছিল রাসুল সাল্লাহ আলি সাল্লামের জন্য মসজিদের নবাবী তিনি মসজিদের নবাবিতে বসেই প্রত্যেকটা মানুষের যথাযথ हक आदायर चेष्टा करते साथ जेखने जेखने लोक पाठानो प्रयोजन मन कर लोक पाठिए जख कमय कारो साथश करार प्रयोजन मना कर परामर्शना बुखारी मुस्लिम थी पेश करते हल यही जो हनायर युद्ध किस लोक एवं किचु अर्थ सम्पद रसल हाथ आटका पड़े तो रसुल सल्लाह सल्लम तनगणर मध्य भाग कुरे दिलें गुली गुली कर लो। दिलें लोकगुली के सम्पदली निजे अधी रेखे अपेक्षा करते लागलें तर जरा आत्स्वजन आए तरा इसे रसुल सोल्ला अलसल्लम सामने इसे आत्मसमर्पण करल तक अल्लाह रसुल तरह के बोलें तो तुम्हारा क्य चाओ तारा बोल जिसब जनगण अपने रही है सेगुली फेरत चाह रसुल सल्लाम साहबीगण के डे बलें प्रस्ताव दिए जारे जाके आल्ला रसुल हस्तान्तर करा सबाई निज भागर गोलम के लोक के रसुलर हाथों समर्पण कर लल्ला रसुल तक तर्पण करलें एवं सम्पदगल तर हाथ रेखे दिलेंत्र बखारी मुस्लिम विवरण बोझा जा बा बाहर लोकर सा একটা সমাধা কীভাবে করতে হবে এই বিষয়টি তিনি ওই মসজিদে বসে বসেই করতেন এবং বহির্বিশ্বের ব্যাপারেও তিনি এইভাবেই যোগাযোগ রাখতেন তার একটি গুরুত্বপূর্ণ কথা আমরা বলতে পারি যে আলা হাজরামিকে রাজি আল্লাহ তাল আনহ দায়িত্বশীল হিসেবে পাঠিয়েছিলেন তিনি বাহারাইনে এবং তিনি বলেছিলেন ওখানে যা অর্থ সম্পদ তুমি উপার্জন করবে জাকাতের মাধ্যমে সেইগুলি এখানে অতি সত্ত্ব পাঠিয়ে দিও ওই সময়তে তিনি সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য বেশ কিছু লোকের সাথে অদা করেছিলেন যে আমি আলা হাজরামি অর্থ সম্পদ পাঠালে তোমাকে তোমাকে এই সম্পদ প্রদান করব। তা আলাহ হাজরামির সম্পদ পৌঁছার পূর্বেই তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন তখন খলিফা হলেন আউবকর সিদ্দিক রাজি আল্লাহ ইতিমধ্যে আলাহ হাজরামি রাজি আল্লাহ সম্পদ বাহারান থেকে চলে আসলো তখন তিনি সভাকে ডেকে বললেন এই শোনো রাসুল সাল্লাহ আলি ইসাল্লামের যার সাথে অদা করেছিল যে আলা আলাহ আমি সম্পদ পাঠালে তোমাকে এই দেবো তোমাকে এই দেবো বলো কে কী অদা পেয়ে ছো রাসুলের পক্ষ থেকে কয়েকজন সাহাবি বললেন যে আমার সাথে অদা ছিল এই আমার সাথে অদা ছিল এই তখন রাসুল সাল্লি ইসাল্লামের অদা অনুযায়ী অবাকরের সিদ্দিক রাজি আল্লাহ ওই সম্পদকে তাদের নিকটে হস্তান্তর করলেন অত্র বর্ণনা দ্বারা বোঝা যায় যে তিনি এইভাবেই আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম তো যখনই আমরা স্বরাষ্ট্র কথা বলবো অথবা আভ্যন্তরীণ নীতি মুসলিম সমাজের ভিতরে তখনই কিন্তু এই বিষয়টাই বেশি গুরুত্বের অধিকারী হবে যে জনগণের মধ্যে ঐক্য রাখা ঐক্য সংহতি বজায় রাখা এটি কিন্তু হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ঐক্য সংহতি বজায় রাখতে যেয়ে কিন্তু আল্লাহ রসুল সাল্লি সাল্লামের বিষয়টায় যে মহাজের আনসারের মাঝে তিনি ভ্রাতৃত্ব কায়েম করেছিলেন অন্যথায় কি হয় যে সমাজে অভাবই শ্রেণী থাকে সেই সমাজে কিন্তু চুরি ডাকাতি ছিনতায় তারপরে যত ধরনের অনৈতিকতা এগুলো প্রকাশ পায় এটার দরজাটাই আল্লাহ রসুলাম বন্ধ করে দিলেন এইভাবে ভ্রাতৃত্বের মাধ্যমে তারা যখনই আল্লাহ রসুল ভ্রাতৃত্ব কায়েম করে দিলেন তখন যাদের কাছে অর্থ সম্পদ ছিল তারা নিজেরাই ইমানি দায়িত্ব থেকে তারাই খুঁজে বের করতে লাগলো যে কারা কারা অভাবী আছে আমার সম্পদে কত শান্তিপূর্ণ এবং একটা জিনিস নিশ্চিত হয়েছিল সেটা হলো মুসলিম সমাজ এবং মুসলিম সমাজের যে ভূখণ্ড এটারও নিরাপত্তা বিধান হয় ঐক্য ঠিক রাখতে পারলে আভ্যন্তরীণ যেমন শান্তি শৃঙ্খলা বহিরাগত শত্রু থেকেও কিন্তু বাঁচার একটা বিরাট ব্যবস্থা আজকে আমাদের ভিতরে যে আল্লাহ রসুলাম এই নীতি না থাকার কারণে আমরা দেশ চালাচ্ছি বহু দল দিয়ে বহু দলের ফলে কি হচ্ছে না শাসন করে কোন শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারছে না জনগণ শাসকদেরকে মেনে নিতে পারছে আমাদের সমাজে এটাই হল সব সবসময় রাসুলসলামের সুন্না তার পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনার ক্ষেত্রে যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্না এটা না বোঝার কারণে আমরা কিন্তু রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতাসীন তারাও আজাব গজবের মধ্যে আসি যারা জনগণ তারাও কিন্তু বিভিন্ন ধরনের অন্যত রিম সাল জনগণের শান্তি নিরাপত্তা সুখ দুঃখ এই সবকিছু বুঝার জন্য রাতের আধারে ঘুরতেন কার কি সমস্যা কে কীভাবে আবাদত করছে এগুলো দেখার জন্যে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হজরত রসুল করিম সাল্লামের কাছে কোনো অভিযোগ আসলে কখনোই তিনি এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত দিতেন না এটা কোরআনের অভিধান চুরাল হুজরাতের মধ্যে আসছে আল্লাহ সুন্নত ইরশাদ করছেন আমানু যাচাই করুন আগে এমন যেন না হয় আপনি না জেনে কারোর উপরে অ্যাকশানে গেলেন পরে লজ্জিত হতে হবে এমন যেন না হয় আজকে হজরত রসুল করিম সাল আলী আসসাল্লামের রাষ্ট্র ব্যবস্থার এই অংশটুকু আমাদের থেকে অনেক দূরে আজকে আমরা ভিন্ন মতের ভিন্ন পথের হাজারো মানুষ যদি কোনো অভিযোগ নিয়ে আসে আমরা সেটা শুনতে রাজি না কিন্তু নিজের আপনজন কেউ একজনও যদি কারোর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আমরা সাথে সাথেই তার বিরুদ্ধে অ্যাকশনে চলে যাই করতে গেলে বিষয় আছে নিশ্চয়ই এটা যদি না থাকে তখন আর হয় না জি আসলে বিষয়টি এমন হয়ে গেছে যে बर्तमान जे निवाचन पद्धति मानूष नेता हेरा बोली भलो उद्देश्य नहीं एक हमारे बोलने कारो ना कारो देश परिचालनार बेपारे भलो उद्देश्य थे मानूष हिसाब से भलो परिकल्पना करते ही कंतु नीतिमला इसलम से निवाचन नीतिमाल साथलम सम्पर्क नहीं যার কারণে যে কোনো নেতা যখন জনগণের উপরে আসছেন তখন তারা শত্রু দাঁড়িয়ে থাকছে তার ভিতরে একটা কাজ করছে কার কার উপকার নিয়ে এসে দায়িত্বশীল হয়েছে আলোচনার সুধি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে স্বল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পর আবার আলোচনার ধারাবাহিক কথায় ফিরে আসবো ইনশালন সঙ্গে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন যেই জন্য ব্যবহার জন্য ব্যবহার করতে হবে জাহাঙ্গীর श प्रति मंगलवार और शनिवार रत आठ टेब सम्प्रचार सकाल साढ़े छंगे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 জানুন জীবনের সঠিক উদ্দেশ্য দর্শক শ্রোতা আমরা ক্ষেত্রে নবী মোহাম্মদ সাল্লিউসাল্লামের সন্ন্যাহ এটার গুরুত্ব কতখানি সেটা বিভিন্ন স্তরে আলোচনা করতে গিয়ে রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্র পরিচালনায় নেবি মোহাম্মদ সাল্লা সাল্লামের সন্ন্যাস বা আদর্শের প্রতি কি গুরুত্ব আরোপ করতে হবে বা কি আকিদা পোষণ করতে হবে এ মর্মে নীতি কেমন ছিল নবীজির সেটা আলোচনা করছিলাম আসুন সেই ধারাবাহিকতায় আমরা আবারও ফিরে যাই জি শেখ আব্দুর রাজি মানুষ যে পদ্ধতিতে দায়িত্বশীল হচ্ছে সেই পদ্ধতিতে দায়িত্বশীল হওয়াতে দেখা যাচ্ছে যে সে তার দায়িত্বে আসতে অনেক মানুষের পক্ষ থেকে সুবিধা ভোগ করেছে সুবিধা ভোগ করার কারণে তার মাথাতে সবসময় এটা কাজ করছে যে তাকে তার হকটা বা ও যা চাচ্ছে তাকে সময়ে যথাযথভাবে দিতেই হবে নইলে সে যদি আমার বিরোধিতা করে তাহলে আমি এক পর্যায়ে পৌঁছিতে পারবো না সাথে সাথে তার দলীয় প্রভাব মুখের ওপরে আছে একটু ফাঁক পেলেই সে একেবারে যথাযথভাবে নিয়ে উঠছে তার বিরুদ্ধে তার ভালোটাও সে খারাপ চোখে দেখছে তার মন্দটাও সে খারাপ চোখে দেখছে যখন এরকমই একটা মুখের ওপরে বিরোধী দল থাকবে তখনই এই লোকটা কখনো ইচ্ছে করলেও সুন্দরভাবে জনগণের ওপরে ইনসাফ সহকারে কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে না আমরা রাসুল সাল্লাহ আলি সাল্লামের দেশ পরিচালনার নিয়মটি পেশ করে जर सामनेित उचिक्षित दिनी भाई बन बा पृथ्वी सकल मानुष के लक्ष्य रा कर रसुल सल्लम नीति त कार्यपरिचालना कर सीधान नाबे चेष्टा ना करब तन पर्त इश परिचालना सम्भव हाँ अपन नीतिमला मानुष के हत्या कर মানুষের প্রতি নির্যাতন করাই আসবে আইন খলা নিয়ন্ত্রণের জন্য যেটি সাধারণ যে মৌলিক বিষয়গুলো সেগুলো তো ছিলই আরেকটি বিষয় অতিরিক্ত ছিল যেটি একটি যেকোনো ইসলামিক রাষ্ট্রের জন্য থাকা খুবই জরুরি আল্লাহ সুহাম করিমি যেটিকে ইঙ্গিত করেছেন আল্লাদিন ওই সমস্ত লোকেরা যাদেরকে জমিনে আল্লাহ তালা যদি কর্তৃত্ব দেয় তারা কি করবে সেই কাজটি রুসুল্লা আকামসালাম করেছেন যে তারা আকামুসাল্লাহ সালাদ কায়েম করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুনিয়াবী ক্ষেত্রে দুনিয়ার অন্য সমস্ত সমাজে কিন্তু মূলত নিরাপত্তা বিধান করা আইনশৃঙ্খলা রক্ষা করা অপরাধ প্রবণতা কমিয়ে আনা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এই বিষয়গুলো তারা দেখে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তথা রুসুলা আকাম সাল্লাহ আসসালাম রাষ্ট্র ব্যবস্থার ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আল্লাহ তালার হুকুম যেগুলো সামাজিকভাবে পালনযোগ্য জাকাত আদায় করা সালাদাম করা এগুলোর জন্য গুরুত্ব আরোপ করে আর ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদানের জন্য সামাজিক একটি নীতিমালা তৈরি করে সে অনুযায়ী সেটাকে বাস্তবায়ন করা ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক আজকের বিশ্ব বাস্তবতায় আমরা মোহাম্মদের জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি সেটি হলো এই যে আজ দুনিয়াতে যাদের হাতে পাওয়ার আছে। সেটা পৃথিবীর যে কোন দেশ যে কোন রাষ্ট্রই হোক না কেন পাওয়ার আসার সঙ্গে সঙ্গেই তারা তাদের আইনের শাসনের নাম করে জোলম চাপিয়ে দেয় এটি খুব প্রবলভাবে আমরা দেখি সব সমাজে আমাদের নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কন্ট্রোলের ক্ষেত্রে তিনি কি করতেন তিনি কোনো অবস্থাতে জোলমের পথে পা মারাতেন না আমরা বরং দেখি একজন ইহুদি একজন মোনাফেকের সঙ্গে ছোট্ট তুচ্ছ একটি বিষয় নিয়ে যখন গন্ডগোল দেখা দিল এটার মালিকানা নিয়ে কে মালিক এই মামলা নিয়ে আসলেও রসুল আকরাম সল্লা সাল্লামের দরবারে মুনাফিক যে লোকটি সেই লোকটি আসলে সেই জিনিসটির মালিক ছিল না জিনিসটির মালিক ছিল মূলত ইহুদি মুনাফিক মনে করেছে আমি তো দৃশ্যত মুসলিম আমি তো কাগজে কলমে মুসলিম ভিতরে মুনাফিক সেটি ভিন্ন কথা তো রসুলুল্লাহ সাল্লা সাল্লাম মুসলিম হিসাবে তাঁর সফ করনার তো আমি পাবোই ইহুদির পক্ষে তিনি রায় দিবেন না রসুল আকরম সাল্লিমক্ষের শুনানি করে যুক্তি তর্ক শুনে দলের প্রমাণে সোমামা উসালীল ঘটনা দেখি দেখতে পাবো সোমামা উসাল্লাহাম যখন বন্দী হয়ে আসলেন মুসলিমের হাতে রসুল সাল্লাই তার সঙ্গে কি আচরণ করলেন আজকের বিশ্বের সকল রাষ্ট্র ব্যবস্থায় বন্দীদের প্রতি বিশেষ করে যদি বহির্বিশ্বের কোনো বন্দী হয় বা দেশের বাইরের কোনো বন্দী হয় কি আচরণ তার সাথে করা হয় অথচ করলেন কি আচরণ করেছেন এবং যুদ্ধ যাদের সঙ্গে হয়েছে এদের লোকগ্য যখন বন্দি করে নিয়ে আসেন্লাহম সাল্লাহিস্লাম তার কিছুদিন পর দন লোকেরা মুসলিম হয়ে গেলেন এইভাবে তিনি আইনের শাসন কায়েম করেছেন এবং জবাবদিহিতার বোধ জনগণবিতে এমন ভাবে তৈরি করেছেন নিজে এসে দিচ্ছেন ব্যাপার ইসলামে আল্লাহ রসুল সাল আলহাসাল্লাম যে সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন যেটাকে আমরা বর্তমান যুগে স্বরাষ্ট্র নীতি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতেছি রসুল্লা সাল্লি সাল্লাম তিনি তো নাবি তার আচরণ তার আখলাক আপত্তির উর্ধে তারপরও রসুল্লাহাম নিজের থেকেই জনগণের কাছে জবাবদিহিতের একটা প্রবণতা তিনি তার ভিতরে রেখেছিলেন এবং জনগণ সাহাবাইকেরাম তার কাছে না করতে অনেক সময় তিনি নিজেই জবাব দিয়েছেন তার বিভিন্ন অবস্থার যেমন একটা ছোট্ট ঘটনা রাত্রে সফিয়া এসেছিলেন আল্লাহ রসুল সালামকে দেখতে পরিদর্শনে তিনি এতেকাফ এসেছিলেন তো বিদায় দেওয়ার সময় দুজন লোক দেখে ফেললো যে আল্লাহ রসুলাম একজন মহিলাকে নিয়ে কোথায় যেন যাচ্ছেন অর্থাৎ বিদায় দিতে বাড়িতে তো আল্লাহ রসুল সাল আলহ আসসাল্লাম ওই লোক দুজনকে দাঁড়িয়ে বলে দিলেন দেখো যে যেই মহিলা আমি বিদায় দিলাম যে এই মহিলার সাথে আমাকে দেখেছো এ হল সফিয়া আমার স্ত্রী তখন তারা নিজেরাই বললো যে রসোল আল্লাহ আপনার সম্পর্কে হ্যাঁ তো নিজেই আল্লাহ রসুল তার জব দিয়ে দিলেন যাতে করে কোনো সময় এরকম আপত্তি না উঠে শয়তান এরকম সুযোগ না পায় ওই সময় আল্লাহ রসুল বলেছিলেন যে ইন্দ্র শেতানিমিনিসম এখন তোমাদের মনে হচ্ছে না হয়তো রাস্তায় যেতে যেতে শৈতনে তোমাদের উপরে ভর করবে বলবে যে এই রসুলকে তোমরা মানতেছ যে রসুলের এত সুন্দর সুন্দর নীতি উনি তো এগুলো মানে না তোমাদেরকে এগুলো নিষেধ করতেছে অথচ উনি তো এগুলোর সাথে জড়িত নওজুবিল্লা রসুল সাহেব কিভাবে জবাব দিলেন এরপরে আল্লাহ রসুলের সাহাবি আবু বকর রাজি আল্লাহন যখন খালিফা হলেন তখন উনি ভাষণ দিয়েছিলেন ইন্নি আলাইকুম তো আলাই কুমাস্তু কুম আমাকে তোমাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে আমি খলিফা কিন্তু আমি তোমাদের যে ভালো না তোমাদের মতোই মানে সময় একই পর্যায়ের বলেছেন তারপরে কী বলছেন যদি আমি কোরআন এবং সুনার পথে তোমাদেরকে পরিচালনা করি দেশ পরিচালনা সাহায্য করবে আর যদি আমি ভুল পথে চলি তোমরা আমাকে সঠিক করে দিবে। এই যে শাসকের পক্ষ থেকে এরকম উদার হওয়া যদি আমার মধ্যে যদি তোমরা আমার মধ্যে দেখো তাহলে কি করবা তোমরা সোজা করে দিবা ঠিক করে দিবা তখন তখন একজন দাঁড়ায় গেলেন তিনি বলেন যে আমরা ঠিক করে দিব মানে একেবারে দমন এবং সেটা হচ্ছে যে হাজার আত্মসম্মানের বিষয়টা খুব হিট করছে আলহামদুলিল্লাহ এইরকম জনগণ এরকম সত্য বলার মতো সাহসী জনগণ আমার এই ক্ষমতার মধ্যে আছে তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে এমন জনগণ দান করেছে যারা এরকম সৎসাহসের সাথে খলিফার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে আজকে আমাদের এই জায়গাটাতে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যে জনগণ থেকে সরকার যারা রাষ্ট্র পরিচালনা করেন আসলে আমরা স্বরাষ্ট্র থেকে আসলে সরকারে চলে যাচ্ছি কারণ হজরত রসুল করিম সাল্লা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না এগুলো সব কিছুই তিনি নিজের যারা খলিভাত ছিলেন বা রসুল করিম সাল্লাম নিজে এই বিষয়গুলো সব নিজেই দেখতেন পরামর্শের মাধ্যমে সাহেব যেটা বারবার বলছিলেন কাজে দুইটাকে আলাদা করার কোনো সুযোগ নাই আজকে যদি ক্ষমতার সর্বোচ্চে যারা থাকেন তাদের যদি এরকম জবাবদিহিমূলক কোনো ভূমিকা থাকে এবং এই মনোবৃত্তি যদি সেই মনোবৃত্তি যদি থাকে এবং জনগণের যদি সেই অধিকার থাকে যে কিছু বলার স্বাধীনতার যে কথা বলা হয় আসলে বাক স্বাধীনতা এবং নিজের অবস্থার ক্লিয়ার যদি করা না যায় রাষ্ট্রপ্রধানদের সামনে রাষ্ট্রের ক্ষমতার সামনে তাহলে কিন্তু জনগণ থেকে সরকার বিচ্ছিন্ন হয়ে যায় বিশৃঙ্খলার সৃষ্টি হয় আল্লাহর রহমত সেখানে আসার প্রশ্নই আসে না ন্যায় নীতি তখন ব্যাহত হয় ব্যাহত জি সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা স্পষ্টতই বুঝতে পারি যে নবী করিম সাল্ল আলি আসাল্লামের সন্না রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্বরাষ্ট্র নীতিমালা কি আমাদের শিক্ষা দেয় সেখানে আমরা দেখতে পাই যে ন্যায় বা নীতি যেটা আল্লাহ প্রদত্ত ওয়াহির বিধান সেই বিধানের আলোকে सबाई से समान पे सज के प्रत्येक के स्तरे आना हमें ये आत्मप्रत्या आत्मविश्वास सुदृढ़ करी जो राष्ट्रपरिचालन आय नबी मुहम्मद सल्लाह अलीसल्लम सन्ना येष्ठ एवं सर्वजुगे सर्वजन कर गृहत हृथिवीते श फल्गुधारा सिंचित होते বয়ে যেতে পারে অন্যথায় সম্ভব নয় আল্লাহ আমাদের সঠিক বোঝদান করুন আমিন আহুলকাউলহদা আস্তাফুল্লাহ আলকুম আলসাই মুসলিমিন আসসালামুকুম রহমতুল্লাহ আবরকাত <سؤال> <سؤال> <سؤال> محمد رسول الله محمد رسول الله رضاك يا الله انت الرحيم يا هبني عطاك يا الله انت الكريم منك العطاء يا الله انت يا فيك الرجاء জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয় নম্বর এক থেকে চার্লাহাদ उल्लेख कर खंडे कि नंबर तिर হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লা সাল্লাম বলেছেন তিন ভাগের এক ভাগের সমান ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হলো সমাজ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হলো লাম ইয়ালিদ পালাম ইউলাদ তিনি জন্ম নেননি ईश्वर उपासना करें ताके सुराई खिलाई करतेम तत्वी पाथर मानवता समाधान